সালামু আলাইকুম রহমতুল্লাহ বরহমদুল আল্লাহ জগতীয় প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন যে অবস্থায় রাখেন মনে করতে হবে যে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আমাদের নিচে অনেকেই বড় সহায় অবস্থায় রয়েছে সেজন্য রব্ব আলমের সবসময় শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে আপনাদের শোনাবো হেয়া তো কেবা মা সৌদি আরবের সিনিয়র আলামাদের যে কমিটি রয়েছে বর্তমান যে বিশ্বের পরিস্থিতি আর বিশ্বের একটা অংশ হচ্ছে সৌদি আরব আল্লাহুল আলমে তহিদ সন্ন্যতের দেশের এবং এখানকার জনগণ যারা এখানে রয়েছেন স্থানীয় এবং প্রবাসী সকলকে যেন হেফাজতে রাখেন সারা বিশ্বের সমস্ত রকমের থেকে হেফাজতে রাখেন বর্তমান এতে থেকে সুরক্ষার জন্য মসজিদ সাময়িক ভাবে স্থগিত রাখা সেখানে সলাৎ এবং জুমা আজান করা হবে আর আজানে ফতোয়া তারা প্রদান করেছেন সেই ফাতোয়াই বড় বড় আলাম রয়েছেন তারা প্রথম কোরআন কেরিমে দুটো আয়াত পেশ করেছেন আল্লাহুল্লাশো পঁচানব্বই তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না বা ধ্বংসে পতিত করিও না সুতরাং মানুষকে নিজের প্রাণ এবং অন্য মানুষের প্রাণের সুরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতেও করছেন যে মানুষের যাতে সর্বনাশ রয়েছে প্রাণ নাশের আশঙ্কা রয়েছে এইরকমের অবস্থা থেকে बेचे थका प्राण चेष्टा सल्लम करो रोग अवश्य आई विषय टी शरीर दृष्टि से रोगे एम क्षमता नहीं, जे नहीं। जे रोग निजे সংক্রমণ করে অন্যের মধ্যে চলে যেতে পারে আল্লাহ ইচ্ছা ছাডা তবে কিছু রোগ আছে যেগুলি সংক্রমণ করি আল্লাহ রবীন্দ্রের ইচ্ছা হলে আল্লাহ চাইলে এই মর্মে নবী কাল সতর্ক থাকতে বলেছেন মহামারীর ক্ষেত্রে যেমন সাহিব খারি মুসলিমের হাদিস রসোর সাল্লাম বলছেন যেই ব্যক্তি অসুস্থ পীড়িত সে যেন সুস্থ ব্যক্তির কাছে অবতরণ না করে কারণ অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে অবতরণ করলে তাতে প্রভাবিত হওয়ার বা তাতে তার ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে এই জন্য রসোর সতর্ক করেছে এইভাবে কুষ্ঠ রোগীর ক্ষেত্রে সহিব খারিতিসে রসোর সাল্লাহআলি সাল্লাম বলেন মানুষ যেমন প্রাণ চেষ্টা করি পালায়ন করে ঠিক তেমনই কুষ্ঠ থেকে দূরে পালায়ন করবে সরে দাঁড়াবে আরো বলেছেন শেষ করে মহামারী সম্পর্কে যদি কোন এলাকায় মহামারী সম্পর্কে জানা যায় কোন দেশে বা অঞ্চলে যদি আউন মহামারীর কথা তোমার শুনতে পাও প্লেগের কথা শুনতে পাও যে মহামারীর একটি বড় ভয়ঙ্কর মহামারী হচ্ছে করোনা ভাইরাস যদি কোন এলাকা শুনতে পাও আর তোমরা সুরক্ষিত এলাকায় এই রকমের মহামারী এখনো দেখা দেয়নি এলাকায় প্রবেশ করিও না আর যদি এমন জায়গায় যেখানে তোমরা বসবাস করছো সেখানে মহামারী ছড়িয়ে পড়ে সেখান থেকে তোমরা পালায়ন করবে না অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করবে না কারণ তোমরা এমন এলাকায় রয়েছে যেখানে মহামারী ছড়িয়ে খুব রয়েছে। এই মহামারী যদি পালায়ন করো যে এলাকায় মহামারী এখনও ছড়াইনি। তার ফলে অন্যের ক্ষতি সাধন করবে না নিজেরা ক্ষতিগ্রস্ত হবে আর না অন্যকে ক্ষতিগ্রস্ত করবে এটি হচ্ছে শরীয়তের নীতিমালা যে সম্পর্কে ফকাহ বলেছেন সুতরাং যথাসাধ্য একজন মানুষ নিজের থেকে অনিষ্ট কে দূর করার চেষ্টা করবে এবং অপরকেও নিজের অনিষ্ট থেকে রক্ষা করার বাঁচাবার চেষ্টা করবে এ সমস্ত আয়াত এবং হাদিস যা আলোচনা করলাম এগুলি পেশ করার পরে পরিস্থিতিতে যে করোনার পরিস্থিতি তাতে জুমার সাল এবং জামাতের জন্য মসজিদে উপস্থিত হওয়াকে সাময়িক স্থগিত রাখা এবং শুধু মসজিদে আজান দেওয়া অবকাশ রয়েছে চলতে থাকবে আজানের সাথে সাথে অন্যান্য যতগুলি মসজিদ রয়েছে সৌদি আরবের হারমাইন ছাড়া মক্কামুদ্দিনের এই দুই মসজিদ ছাড়া সমস্ত মসজিদের দরজাগুলি সাময়িক বন্ধ থাকবে এবং মসজিদ থেকে আজান দেওয়া হবে এবং আজানেও তোমরা নিজ নিজ বাড়িতেই সলাৎ আদায় করে নাও এই বাক্যটি ওরসুর সাল্লা সালাম সাহিব মুসলিমের হাদিসের একটা অংশ আব্দ আব্বাস তালাহ আনতে বর্ণিত তিনি তার মাজানকে বলেন এবং তার সাথে সাথে তিনি বলেন রাসুরল্লা সাল্লামের আমলে এরকমটা ঘটেছিল যখন প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের এবং ছিল। তখন ঠান্ডার সুর বলেছিলেন যে আজানে তোমরা বলো আল্লাহ সাল্লুফি বইউতে কুম্পা সাল্লুফি এহালেক তোমরা নিজ নিজ বাসায় বা নিজ বাড়িতেই তোমরা সালাত আদায় করে নেও মসজিদে আসার প্রয়োজন নেই এই ক্ষেত্রে যেহেতু জুমা बुल आलमीन अनुग्रह बड़े प्रशस्त रही जदि शरिये जानते जमातर सलाद जुमारे फजिलत हासिल कर রসালাম রসালাইসাম বলছেন সফরে থাকে হাজির না হতে পারে অথবা রকম জুমা পেলো না জুমাই উপস্থিত হতে পারলো না বা অন্য অন্য তার এবাদত বন্দেগি ছিল অজিফা ছিল যেগুলি মকিম অবস্থায় করতে পারছিল क्ति तो सुस्त अवस्थाई फरज गुलय करदय এবং মুক্তিম অবস্থায় আদায় করছিল সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি আদায় না করতে পারে তাহলে তার জন্য তা পূর্ণরূপে দোহা পড়তো কেউ কেউ নফল আম পালন করত আরো যে সবজি রাজকার বা অজিফা হইতে পারে সেগুলি করতো কিন্তু ব্যাধির কারণে অথবা সফরের কারণে যদি সেগুলি আদায় না করতে পারে তাহলে হতে পার তার জন্য তা লিখা হবে এটি আল্লাহ আলমের বড় অনুগ্রহ সুতরাং হিয়াত দিচ্ছেন সৌদি আরবের জনগণকে এখানে বসবাসরত সকল মুসলিম ভাই বোনদেরকে যে যা নির্দেশ দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে এই ফাতুয়ার সাথে সাথে আহ দায়িত্বশীলদের পক্ষ থেকে সতর্কতামূলক এবং মানুষের সার্বিক নিরাপত্তাকে লক্ষ্য রেখে এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা এবং যথাসাধ্য নিয়ম নীতিমালা বা আইন কানুন মেনে চলা একে অপরের সাহায্য কাজে এবং আল্লাহ গণহার কাজে আর সীমালঘনের কাজে কেউ কারো সাহায্য করলেন এটি হচ্ছে নেকি এবং তা সাহায্য করা যে মানুষের জীবন রক্ষার জন্য মানুষকে মুক্ত রাখার জন্য এবং দেশকে বালা মুসিবত থেকে মুক্ত রাখার জন্য সার্বিক সহযোগিতা করবে যথাসাধ্য এর সাথে সাথে মনে রাখতে হবে যে এই সব হচ্ছে বাস্তব বা পার্থিব উপায় যে উপায়গুলি আমরা গ্রহণ করব যে উপায় গ্রহণ করতে বলেছেনটা সৌরুল্লাহ সাল্লাম কিন্তু তার সাথে সাথে আমরা আল্লাহ সুবানি ভরসা রাখি ঠিক তেমনি আমরা সুর উল্লা বলেছেন তুমি উঠকে বেঁধে রেখে আল্লাহর ভরসা করো তাহলে ছেড়ে দেবেন আর হারিয়ে গেল আর তারপরে বলবেন আমি আল্লাহ ভরসা করিছিলাম না এটা চলবে না সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার সাথে সাথে আলমিন এবং বেশি বেশি রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করা বেশি বেশি তবা ইস্তেফার করা কারণ মোহন আল্লাহ করছেন সুয়েদ আহ নম্বর বাহান্ন কাছে ক্ষমা চাও ভুল ভ্রান্তি যে হয়েছে আমরা প্রত্যেকে ভুলের সাথে জড়িত আর তার দিকে আসো তবা করি তাহলে আল্লাহ কি করবেন आकाश थे मुसूलधारे बिस्टी बर्षण करब प्राणी बेचे थे पानी छाजा कौत तुम्हारे शक्त अधिक शक्ति देवेंक्ति तुम्हें बृद्धि और ये शक्ति कैकटी दिखे सामिल शक्ति हम जर रेजिकर प्रशस्त अफरंथ रेजिकीविकार व्यवस्था मानवजात शक्ति हार्विक निराप्ता मानसिक शारिक सामस्तम जीवन जापन रोग मुक्त थे तो अल्लाह रबुल आलम जान रोग मुक्त राखें महान आल्ला दुआ करी आल्लाब आलम जान बंदर थे महामारी उठिए न এবং খাদেমুল হারমাইন শরিফাইন এবং তার স্থলাভিষিক্ত যিনি হবেন অলি আহাদুল্লাহ মিন তাঁকে এবং এখানকার যে সরকার রয়েছে সরকারের যারা দায়িত্বে বা নেতৃত্বে রয়েছেন সকলকে যেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন উত্তম প্রতিদান দান করেন তাদের এই উত্তম খেদমতের ওপর যা তারা করে যাচ্ছেন এবং জনগণের এবং এখানকার বাসিন্দাদের জন্য এখানকার প্রবাসীদের জন্য যতটুকু করে যাচ্ছেন আল্লাহ রব আলামিন যেন তাদেরকে এর উত্তম বদলা দেন এবং এই ক্ষেত্রে যে সব মেনে চলতে বলছেন আমাদেরই কল্যাণের জন্য সেই ক্ষেত্রে আল্লাহ যেন তাদেরকে যা যায় খেয়ার দান করেন আর ই বালা মসিবত আমাদের উপর থেকে এবং সারা বিশ্ব থেকে আল্লাহ রব আলম যেন উঠিয়ে নেন এবং আল্লাহ আমাদের যেন সার্বিক জীবনে হেফাজত করেন ফল্লাহ খাই হা ফেজান ও আরহাম উত্তম হেফাজতকারী আর তিনি সমস্ত দয়ালুর চাইতে সবচেয়ে বড় দয়ালু এখানে সম্পর্কে আলোচনা শেষ করছি ওসাল্লাস আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ